السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام عليكم الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شمانتو سرطاو در شكم نولي أمرا پور بير دور سے سيامير فزيلت ايبنكتر حكم شمبر كامرا كي श्यम आल्ला पाक फरज कर दिए ओबे जे भाव पूर्वर उम्मेद् अल्लाह तला फरसें हादी सुनने अल्लाह नबीलमी आदम आ लु इबनी आदम आदम सन्तान जे आम करूक ना क्यों लहू से आमर बदलाता देवा इला सेम तब से व्यतीत फाइन नाह মানুষ শ্যাম পালন করে আমার জন্য এবং তার বদলা আমি তাকে দিব তো এখানে একটা জিনিস আমরা জানতে চাই সেটা হলে যে এই রোজা ফরশ কাদের উপরে কাদের উপরে সম ফরশ এটা ফরস হল প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ আকেল যার জ্ঞান আছে বালেগ সে বালেগ হয়েছে এই প্রত্যেকের উপর রোজা ফরস এবং সে সুস্থ অসুস্থ নয় এবং মুকিম অবস্থায় সফরে নেই প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী যে বালেক হয়েছে আকেল জানে জ্ঞান আছে পাগল নয় এবং সে মুকিম অবস্থায় আছে মুসাফির নয় সুস্থ আছে অসুস্থ নয় কারণ মুসাফির সুস্থের জন্য রোজা ফরজ নয় তারা রোজা রাখতেও পারে নাও রাখে এর পরে কাজা করতে পারে এর হিকমত কি শ্যাম আল্লাপা কেন আমাদেরও ফরজ করে দিয়েছেন বলছেন লা আল্লা তা তার তাকুন যেমন তোমরা পরহেজগার হও মোত্তাকি হও তো তাকুয়া কি তাকুয়া হল আল্লাহর ভয় তাকুয়া শব্দের অর্থ কি আল্লাহর আর শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয় ও বে ইনাবাহি তাকুয়া বলা হয় নিজের জানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো নিজের জানকে জাহান নামের আগুন থেকে বাঁচানো বে ইমতেসার আওয়ামীর আল্লাহর হুকুমকৃত জিনিস আদেশকৃত জিনিসকে আমল করার মাধ্যমে এবং নিষেধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তাহলে লা কুম তার তাকুন আল্লাহ বলছেন তুমি যেন মোত্তাকি হও পরহেজগার হও তো মোত্তাকি এবং পরহেজগার অতক্ষণ পর্যন্ত হওয়া সম্ভব না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর আদেশকৃত জিনিসকে সে পরিপূর্ণভাবে আমল না করবে এবং আল্লাহর নিষেধকৃত জিনিসকে সে ত্যাগ না করবে তো রোজা এবং তাকোয়া সম এবং তাকওয়া এর মধ্যে সমঞ্জস্যতা কী কিভাবে সমের মাধ্যমে তাকে কিভাবে হওয়া যেতে পারে সম কাকে বলা হয় সোম বলা হয় হুয়াল এম নিজেকে বিরত রাখা আর শরীয়তির পরিভাষায় নিজেকে সমস্ত ধরনের হাওয়া পান করা এবং শ্যাম ভঙ্গকারী সকল জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ফজরের সময় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত নিজেকে সকল ধরনের পানাহার এবং আহার থেকে বিরত রাখার নাম হলো সম এবং রোজা কার থেকে বাঁচাতে হবে হাওয়া এবং পান করা থেকে এবং সকল ধরনের অশ্লীল কাজ থেকে মুফাতেরাত যে কাজগুলি রোজাকে ভেঙ্গে দেয় যেমন আল্লাহ নবী ইসলাম বলেছেন মাল্লামি আমি কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলা না ছেড়ে দেয় তো আল্লাহ তালা তার কোন দরকার নাই যে সে খানাপিনা থেকে বিরত থাকে এর কোনো দরকার নেই এবং বলা হয়েছে আর সৌম জুন রোজা ঢাল ढाल शुरू ढाल द्वारा जे रम जुद्धे शत्रम जेम ढाल व्यवहार कर ठीक आल्लर आजबान रोजा तर ढाल शुरू एवस के कंट्रोल करार्ज रोजा एक ढाल शुरू यज आल्लावा हादसे युवक देखे मा शबाब हे जुबक मानिस तथा अमीनकुमल बा अता फल তোমাদের মধ্যে থেকে যারা বিবাহ করার সমর্থন রাখে ফালিয়া তাজ সে যেন বিবাহ করে ফাইল্লাহম সমর্থন বলতে শারীরিক সমর্থন অসুস্থ নয় বিবাহ করার মতো তার সাথে যোগ্যতা আছে আর আর হলো সমর্থন সেটা হলো আর্থিক সমর্থন যে তার বাড়ি আছে খাওয়া দাওয়ার মতো যোগ্যতা আছে तो ये समर्थन जो कारो का थे जान विवाहिम और जे व्यक्ति करते जान कि रोजा राखे रोजाटा सोमा तार ढाल स्वरूप कारण मानुष जखन अना था পেটে যখন ক্ষুধা থাকে তখন রক্তের চলাচলটা কমে যায় আর শয়তান এই রক্তের চলাচলের রাস্তায় শয়তান চলাচল করে তো রক্ত যখন আস্তে চলাচল করবে শয়তানের প্রভাবটাও কম হয়ে যায় আর রক্ত যখন বেশি দ্রুত চলাফেরা করে তখন শয়তানের প্রভাবটাও বেশি হয়ে যায় তাহলে বুঝে আসলো যে পাক যে আমাদেরকে সম এবং রোজা দিয়েছেন কেন লাল্লা কুম তাত্তাকুন যেন তুমি পরহেজগার হয়ে যাও পরহেজগার কি। সবে সাদেক হওয়া থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত নিজেকে সকল ধরনের মুফাত্তেরাত রোজা ভঙ্গর জিনিস থেকে দূরে থাকার নাম হলো তাহলে যে ব্যক্তি সেহরি খেয়েছে সেহেরি খেয়ে ফজরের সময় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত নিজেকে সকল ধরনের রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত রেখেছে খাওয়া পান করা জবানের হেফাজত করেছে গুণা থেকে দূরে থেকেছে और जदि ना थे तो हो रोजा होना आल्ला पक यजे समान आजीबी यहाँ एर बदला देब एजें जेहेतु यहाँ एकम्र मानूष आल्ला सन्तुष्टर जन्नता रोजार मसे तुम जे रखम आल्लर भय खाना रोजार मासे जे रुम सारा दुनिया मानुष तुम्हार ये खावा ना देखले तुम्हें जार भय खाना রোজার পরেও যেন তুমি অন্যান্য সকল গুণাকে যেন এটা মনে করো যে দুনিয়ার কেহ না দেখলেও আল্লাহ তোমা সে গুণা দেখবে তাহলে সেই দিন যদি নিজেকে এই সকল গুণা থেকে এই ভয়ে যদি দূরে রাখতে পারি যে না আল্লাহ দেখবে তাহলে সেটা হবে তাকু এবং পরহেজগার এবং মোত্তাকি ঠিক আছে এই জন্য অমর রাজি আল্লাহ তালহু ওনার একটা অভ্যাস ছিল যে উনি রাত্রিবেলায় উনি অনেক সময় মহল্লার মুসলমানদের বস্তির ভিতরে বের হয়ে যাতেন। এবং দেখতেন যে এমনও হতে পারে যে হয়তো কোনো দুঃখী কোনো গরিব মিসকিন অসহায় মানুষ এমন আছে যে আমার পর্যন্ত তার এই অসহায়তা পৌঁছাতে পারে নাই কিন্তু হয়তো বা সেই রকম লোক ব্যক্তি থাকতে পারে তো ওই তার খোঁজে উনি রাত্রিতে বের হতেন তো একদিন রাত্রিতে দেখছে যে একটি বাড়ি থেকে দুইজন মহিলার কণ্ঠ আসছে কথা বলার রাত্রির অন্ধকার गभर रि तो उन्नी कान पाले कि बोल से यत रि कि कथा बोले कि कारण तो देखा गल घर भरे मेयर संगे कथा हा और मेयर संगे कथापकथन हिमाचे परामर्श कर मेयर संगे जे हमारे जो छागलटी आधे बकरी जेटेटार्वर सामान्य दूध है और ये दूध बिक्री संसार चलेना তো আমরা কালকে একটা কাজ করি একটু পানি মিশ্রিত করে দেই দিয়ে দুধের পরিমাণ বাড়ায় দিলে আমরা টাকা একটু বেশি পাব তো মেয়ে বললে যে হালিফা উনি যদি ধরে ফেল দেন উনি বলছেন এত রাত্রিকে অমর দেখবে আমরা রাত্রিতে দহন করে রাত্রিতে পানি মিশ্রিত করে দেব তো মেয়ে বলছে যে হ্যাঁ এত রাত্রি অমর দেখবে না কিন্তু অমর যদি নাও দেখে তো যেই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব সে রব কি দেখবেন না তাহলে এই গভীর রাত্রে অমরের চোখে ফাঁকে যেতে পারি ওনার সৈনিকের চোখে ফাঁকে যেতে পারি কিন্তু যতই গভীর রাত হোক না কেন কিন্তু আমাদের এই কাজটি আমাদের রব আল্লাহ দেখে ফেলে দিবেন ওমর রাজি আল্লাহতুন এই কথা শুনে ছেলেদেরকে ডেকে বললেন যে আমি একটি মোত্তাকি মেয়ের সংবাদ পেয়েছে আর আমি তার সঙ্গে তোমাদের কারো সঙ্গে বিয়ে যেতে চাই মোত্তাকি মেয়ে কি যে রাত্রের অন্ধকারে মাকে বোঝাচ্ছে যে দুনিয়ার সকল চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না এটা হলো তাকোয়া এরপর ওর মেয়ের সঙ্গে অমর ফারুক রাজা তোমার তার একটা ছেলের বিবাহ করে দেন তো এটা হলো তাকোয়া তো রোজা রাখার অবস্থায় দুনিয়ার চোখ ফাঁকি দিয়ে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় বিধায় রোজাদারেরা রোজা রাখা অবস্থায় রোজা ভঙ্গের কোনো জিনিস ছাড়া আহার করে না সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডিল আমরা রোজা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম এই মুহূর্তে রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লাপাক কোরআন নাজিল করেছেন এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়ামকের গুরুত্বপূর্ণ সূর্য রমজানের যাওয়ার সাথে সাথে সমস্ত জাহান্ন দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো জানুন সকাল আটটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 समय भवहिया भी क्या कर दुनिया भी किसी दाय दायित्व आगे पालन कर दाई दाई जा पंद मानवतार ऊपर अत्याचार की आते हम देखलमे अधिकार आदेश परवर्ती अनुष्ठान पिसा الحمد لله والصلاة والسلام على رسول الله شمانة السرطة و درشق من دولي امرا سيامر بشيني ترفزيلت امون ارتاكيد نعمرا اللہ چون اشتا شلم اللہ تعالی بولشن یا ایوها الذین آمنوا کتب عليكم السيام کما کتب علي الالذین من قبلكم لعلكم تتقون امیتو مدروپور سوم کے فرض کردیے چی جمانتو مدروپور لکروپور فرض کردیے چلام لعلكم تتقون جنو تمرا متقی هوا परिष्कार हो पूरा मास जे रखम तुम गुरुत् सहकारे पाँचोक् सलाट आदायदे दिन अपनी सलाट्टा केड़े दें हलना रोजार मास पुराटा मास बाड़ीत नोरा फिल्म चाली अश्लील गाना बाजा नहीं पूरा रोजार मास खरा दृश्य खराब को आचरण करदब शुनेल्लास्ल फ बाहू आहदून রোজার মাসে কারোর সঙ্গে ঝগড়া করা যায় না গালি গালাস করা যায় না কাউকে যদি গালিও দেয় সঙ্গে যদি মারামারি আসে। তাহলে গালির বদলে গালি দিলে রোজা নষ্ট হয়ে যাবে মারতে আসলে আমিও তাকে মেরে দিলাম তাহলে এটা রোজা ভঙ্গে যাবে বলছেন কেউ যদি তোমাকে গালি দেয় অথবা তোমার সঙ্গে লড়াই করতে আসে আপনি তাকে বলবেন আমি সম রোজাদার। গালিও জিতে পারবোনার রোজা রাখে নামাজ পড়ে না তোমার রোজার কোন মূল্য নেই সোম এর আগে হলো সলাৎ সলাত হল দ্বিতীয় নাম্বার রুকুন আর তারপর জাকাত তারপরে সোম যেই সোম যেই রোজা আমাকে নামাজ সলাৎ ত্যাগ করা থেকে বিরত রাখতে পারে না তাহলে সেই ওটা সমাকে নিয়ে আসতে পারল না তাকো আমার ভিতর নিয়ে আসতে পারলো না লা তাকুন আমি তোমাদের রোজা ফরস করে দিয়েছি যেন তুমি মোত্তাকি হো এবং পরী ও আনাজিজিবিহি এই সম আমার জন্য আর আমি তার বদলা দেব তাহলে কেউ যদি শাহওয়ার থেকে দূরে না থাকতে পারি খানা থেকে দূরে না থাকতে পারি পান করা থেকে দূরে না থাকতে পারি তাহলে রোজা নেই সোম হল না মিন আজিলি আমার সন্তুষ্ট জন্য যদি সব কিছু পরিত্যাগ করতে পারে তাহলে আর সৌম্লি ও আনা আজিবিহি এই সোম রোজা হবে আমার জন্য আর এর বদাদব আমি এরপরে বলছেন ফারহাতান রোজাদারের জন্য সোম পালনকারের জন্য দুটি খুশি ফারাহাতুন আইন্দা ফিতরিহি ফা লিখা ইরবিহি একটি খুশি তো দুনিয়ায় খুশি আর একটি খুশি আখিরাতের খুশি দুনিয়ার খুশি কি যখন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকে ক্ষুধা এবং পিপাসা নিয়ে যখন সে থাকে আর তার সামনে যখন ইফতারি রাখা হয় সে ইফতারি দেখে তার খুশি লাগে একজন মমিন যখন পুরো দিন রোজা রাখে ওই শেষ সময় তার খুশি হয় এই জন্য যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ফরস্কৃত একটি গুরুত্বপূর্ণ এবাদত আমি ইতিমধ্যেই পরিপূর্ণ করতে যাচ্ছি এবং পরিপূর্ণ করলাম এই জন্য সে বলে ও সাবাত আল আজরু ইনশা আল্লাহ ইফতারের পর সে বলে যে আমার ক্ষুদাও চলে গেল পিপাসাও আমার মিটে গেল ও সাবাত আল বিনিময় আল্লাহর কাছে এটা সাব্যস্ত হয়ে গেল তাহলে নেকি করার পর তার খুশি হচ্ছে এই জন্য যে আমি একটি ভালো কাজ সম্পাদন করতে পারলাম সে ইফতারি খাবে এবং তার অন্তরে যেন একটা খুশি হবে এই হেফাজতের কারণে তার অন্তরটা যেন খুশি অনুভব করবে তো এই খুশিটা আল্লাপাক দুনিয়ায় তাকে দিবেন ফারহাতুন ইন্দালি কা ইরাবিহি আর আরেকটি খুশি দিবেন আল্লাহ তালা সেটা হলো কেয়ামতের দিন কি খুশি দিবেন বলছেন যে রোজাদারের জন্য পাক বিশেষ একটি খাস দরজা রেখেছে সে দরজাটা হল একমাত্রের জন্য একটি নির্দিষ্ট দরজা আছে দরজাটির নাম কি আর তাদের বলা হবে আইনা সাইমুন ডেকে ডেকে বলা হবে শ্যাম পালনকারীরা কোথায় তারা ছাড়া এই দরজা দিয়ে অন্য কেহ প্রবেশ করতে পারবে না আর তারা যখন সে দরজার প্রবেশ করবে ওগলে কাল বাপ দরজা বন্ধ করে দেওয়া হবে দরজা দিয়ে ঢুকলেন দরজার ভিতরে কি আছে সেটা তো আল্লাহ তালা বলেননি আল্লাহ তালা এতটুকু বলেছেন ফারহাতুন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কোথায় হবে জাননাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কোথায় হবে জান্নাতে হবে আল্লাহ নবী বলছেন না যে পূর্ণিমার চাঁদের দিনে উনি চাঁদের দিকে ইশারা করে বলছেন হাল তারাও না তোমরা কি চাঁদকে দেখতে কোনো কষ্ট অনুভব করো বলছে তোমরা কেয়ামতের দিন তোমাদের আল্লাহকে তোমরা এভাবে দেখবে চাঁদের মতো অন্য এবারতে আছে যে আল্লাহ তালা জান্নিদেরকে বলবেন যে তোমাদের আর কিছু চাওয়ার আছে বলছেন আয় আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এটা তো আমাদের কল্পনার বাহিরে আর আমাদের কি চাওয়া থাকতে পারে আল্লাহ তালা ওনার সামনে থেকে চেহারা বরফ থেকে কাপড়টা হেঁটিয়ে দিয়ে পর্দা হাঁটিয়ে দিয়ে আল্লাহ হবে তুমি আমার জন্য রেখেছ তুমি সেই দিন দেখবা আমি তোমাকে কি দিই আল্লাহ আখবর এই জন্য সৌমুলি ও বিহি রোজা আমার জন্য এবং এর বদলা আমি তাদেরকে দিব এ বিষয়ে আর হাদিস আমাদের সামনে আছে বলছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জোড়া জোড়া দান করবে জোড়া জোড়া দান করবে দেখে